বাংলা মানবতা সমাধান আলহামদুলিল্লাহ রবিল আলমিনাম আলাইকুম ওরকাত সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের আজকের এই আলোচনায় আমরা লেখাপড়া নিয়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ এখানে আসলে আমি নতুন কোন তথ্য হয়তো আপনাদেরকে দিব না কিন্তু আমি আমার চিন্তা চেতনা এবং অনুভাবে যেগুলো পেয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আমি প্রথমেই যে আয়াত বা আয়ত গুচ্ছ তেল আত আপনারা সবাই জানেন আউদ বিল্লিমিনঈত্রজিম বিসমিল্লুর রহমানুর রহিম ইক বিসমির দি খু কাল আকরমুল্লি আল্লাম কালাম সম্মানিত ভাই বোনেরা রুসলে পাকসল্লাহ আলাইসাল্লাম ওহি পাওয়ার আগে তিনি হেরা গুহায় গিয়ে সেখানে আরাধনা করতেন তিনি এই দুনিয়ার অনেক কিছু নিয়ে ভাবতেন এই দুনিয়া কখন কিভাবে সৃষ্টি হলো কে সৃষ্টি করলেন অনেক কিছু প্রশ্নে তার মাথায় ঘুরপাক খেত যখন জিব্রাইল আলহি সাল্লাহসাল্লাম আসলেন তখন তাকে সর্বপ্রথম যে কথার কথা বলেছিলেন ইয়ে কর আপনি পড়ুন রুসুলিবাকসাল আলহসালাম এসেছিলেন শির্কের বিরুদ্ধে মেসেজ নিয়ে বাণী নিয়ে কিন্তু কোরআনের প্রথম বাণী এই শির্কের বিরুদ্ধে কিন্তু ছিল না কোরআনের প্রথম বাণী প্রথম আদেশ প্রথম শব্দ ছিল যে আপনি পড়ুন এবং এই পড়ুন তাকে বলা হচ্ছে যিনি নিজে পড়তে পারতেন না তাকেই পড়তে বলা হচ্ছে শুধু তাই নয় এই সুরাতল আলাকের পাঁচটা আয়াতের ভিতরে পড়ার কথা দুইবার এসেছে জ্ঞানের কথা এসেছে কলমের কথা এসেছে তো এ দ্বারা বোঝা যায় যে ইসলামের আবির্ভাবের সাথে লেখা পড়া জ্ঞান শিক্ষা এবং কলমের সম্পর্ক অত্যন্ত গভীর কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের মুসলিম সমাজে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যারা লেখাপড়া জানে না যাদের হাতে কলম নেই যাদের হাতে বই নেই কিন্তু তারা আবার মুসলমান আসলে আমি সবসময় বলি যে মুসলমানরা জাতিগতভাবেই শিক্ষিত জাতি কারণ রসুলি পাকসাল আলাই সাল্লাম যখন থেকে নহি পেয়েছেন তখন থেকেই এই পড়ার আদেশ তিনি পেয়েছেন এবং মুসলমানরা সেই আদেশ পেয়েছে মুসলমানদেরকে পড়তে হবে এখানে দেখেন আল্লাহ বলেছেন তোমরা পড়ো এই পড়ার অর্থটা কি আমার কাছে খুব অবাক লাগে আমরা মুসলমানরা এই বিশ্বাস একটা ডেভেলপ করেছি যে আমরা কোরআন শরীফ পড়ব কিন্তু অর্থ না বুঝলেও আমাদের কোনো অসুবিধা নাই এই পৃথিবীর কোনো ভাষায় আপনি পাবেন না যে পড়া শব্দের অর্থ হলো না বুঝে পড়া যখন আমরা ইংরেজিতে বলি রিড কেউ বলবেন কথা যে না বুঝেই তুমি পড়ো আপনি মনে করেন কারোর হাতে সুন্দর একটা বই তুলে দিলেন বই তুলে দেওয়ার পরে পরের দিন যদি আপনি জিজ্ঞেস করলেন হ্যাঁ তোমাকে তো বইটা দিয়েছিলাম তুমি কি পড়েছ সে বলবে হ্যাঁ আমি পড়েছি এরপর আপনি জিজ্ঞেস করেন যে তুমি কী বুঝেছ সে যদি বলে যে না ভাই আমি তো বইটা পড়েছি কিন্তু কিছুই বুঝি নাই তখন আপনি তাকে কি বলবেন যে বইটা তোমাকে দিলাম অথচ তুমি কিছুই বুঝলে না তাহলে কি তুমি পড়তে জানো না নাকি তোমার বুদ্ধি নাই এটা যদি আমাদের দুনিয়ায় আমরা গ্রহণ না করি যে পড়তে হবে কিন্তু না পড়লেও তাকে আমরা পড়া বলব কোরআনের ক্ষেত্রে আমরা কীভাবে এটা গ্রহণ করতে পারি রুসুল ইবাকাল্লাহ আলয়াল্লাম কিন্তু কোথাও বলেন নাই যে তোমরা পড়ো এবং সেটা না বুঝে পড়লেও হবে বরং কোরআন ক্ষেত্রে আরও দুই ধাপে কিন্তু এগিয়ে আছে কোরআন শরীফের অনেক জায়গা আছে আলা তারাকে কোরআন নিয়ে তাদাব্বুর করেন এই যে তাদাব্বুর শব্দটা এই তাদাব্বুর শব্দটার অর্থ হল যে তারা শুনে এবং বোঝে এখন যিনি কোরআন পড়বেন তিনি যদি কোরআন না বোঝেন তাহলে তো তারা এই আয়াতের আন্ডারে চলে আসলেন যে আফালা আয়তা দাবাল তারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না একজন যদি কোরআন না বুঝে তাহলে কোরআন শিব নিয়ে চিন্তা গবেষণা কীভাবে করবে আর যারা কোরআন শিব বুঝে না কোরআন শিব যারা চিন্তা গবেষণা করে না তারা হলো আম আলা কুলুবিন আফা আলুহা যাদের অন্তরে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন সমানত ভাই বোনেরা আপনারা যারা আপনারা সবাই শিক্ষিত মানুষ এখন আপনারা চিন্তা করুন যে আমরা কি কোরআন শিব যে কোরআন শিব আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেটাকে আমরা না বুঝেই পড়ব আমরা কোরআন শিব বলি এটা একটা রিসালা আল্লাহর কাছ থেকে রসুল্লাহ সাল্লাইসাল্লামের মাধ্যমে আপনার আমার সমস্ত জাতির কাছে কোরআন হলো একটা মেসেজ কোরআন হলো একটা রিসালা কোরআন হলো একটা চিঠি কোরআন হলো একটা বাণী সেই বাণী সরাসরি পাক আমাদেরকে দিয়েছেন আমি আর একটা উদাহরণ দিই আমাদের প্রিয়জনরা যখন আমাদের কাছে চিঠি লেখেন কোনো বাণী দেন তখন যদি আমরা এই চিঠি আমরা না বুঝি তখন আমাদের মনের অবস্থাটা কেমন হবে আমার কি মনে হবে না যে আমার কাছে এমন একটা সুন্দর চিঠি দিল অথচ আমি নিজে পড়তে পারি না বুঝতে পারি না আপনার কি মনে দুঃখ লাগবে না আমরা যারা বাংলা ভাষাভাষী আছি যদি আপনাদের কাছে ইংরেজিতে কোনো চিঠি আসে আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়া থেকে এই চিঠিটা যখন আপনি ইংরেজিতে না বোঝেন তখন কি আপনার মনে হবে না আরে আমি কেন ইংরেজি ভাষাটা শিখলাম না ঠিক তদ্রূপ আল্লাহ আমাদেরকে এই চিঠিটা দিয়েছেন সময় তো ভাই বোনেরা আমি আর একটু গভীরে যেতে চাই এই চিঠিটা কিন্তু কোনো মানুষের কাছ থেকে আসে নাই এই বাণীটা কিন্তু কোনো মানুষের কাছ থেকে আসে নাই কোনো সাধারণ মানুষের কাছ থেকে আসে নাই কোনো রাজার কাছ থেকে আসে নাই এই বাণী এসেছে সেই মহান রব্বুল আলমিনের কাছ থেকে যিনি আপনার আমার এই দুনিয়া আকাশ বাতাল সব কিছুরই সৃষ্টিকর্তা আপনি চিন্তা করুন ব্রিটেনের রানী যদি আপনাকে একটা চিঠি লেখেন আপনি সেই চিঠিটাকে কিভাবে দেখবেন অত্যন্ত গর্ভ বলে আপনি সেই চিঠিটা হাতে নেবেন চিঠিটা খুলবেন এবং পড়ার চেষ্টা করবেন রানীর কাছ থেকে আপনার কাছে চিঠি এসেছে আপনি অত্যন্ত সম্মানিত বোধ করবেন এবং আপনি চেষ্টা করবেন যে এই চিঠির প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা দাড়ি কমা আপনি নিজে নিজে বুঝবেন এবং এই চিঠি কিন্তু আপনি বারবার পড়বেন এই চিঠি বারবার পড়ে আপনি অন্যদেরকে বলবেন যে রানী স্বয়ং আপনাকে চিঠি লিখেছেন এটা যদি রানীর চিঠি নিয়ে আপনি এইভাবে হয় তাহলে আল্লাপাকের চিঠি রিসা আলা যেটা আমাদের কাছে তিনি দিয়েছেন আমরা কি এটা এইভাবে বুঝবো না এই পৃথিবীর মানুষ এই পৃথিবীর মুসলমানরা কিভাবে তাদের ভিতরে এই সংস্কৃতি এই কালচার ডেভেলপ করলো যে আল্লাপাক আমাদেরকে কোরআন দিয়েছেন কিন্তু সেটা না বুঝলেও পড়লে চলবে আমি বলেছিলাম আল্লাপাক কিন্তু কথা কোথাও বলেন না যে আমাদেরকে কোরআন শিব শুধু রিসাইট করতে হবে শুধু পড়তে হবে এটা না বুঝলেও চলবে বরং আল্লাপাক বলেছেন এটাকে তাদাবুর করতে হবে তৃতীয় আর এক ধাপ দেখেন আমরা বলি কোরআন সাহিব তেলাওয়াত করা এই তেলাওয়াত শব্দের অর্থটা কি এটা তিলগুন শব্দ থেকে আসছে তার মানে একটার পরে একটা আসে আপনি শব্দ পড়বেন অর্থ বুঝবেন এবং এর অর্থের পিছনে পিছনে ছুটবেন এটা হলো তেলাওয়াত এখন মনে করেন আপনি যদি এটা না বুঝেন তাহলে আপনি কিভাবে ছুটবেন এটা যখন আমরা পড়ি আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলামিন কত সুন্দর করে বলা কিন্তু আপনি বুঝলেন না যে আসলে আমি কী বললাম তাহলে এর আসরটা তো আপনার মনে পড়বে না এর প্রভাবটা তো আপনার মনে পড়বে না এবং এর যে বিউটি আছে যে সৌন্দর্য আছে এর ভিতরে যে আবেদন আছে সেটা তো আপনার ভিতরে আসবে না কিন্তু যদি আপনি বোঝেন আলহামদুলিল্লাহ হিরবিল্লা আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ পাকের আমরা ওই আতে ফিরে আসি একর আল্লাহ বলছেন তুমি পড়ো কি পড়বো তোমরা আল্লাহ কিন্তু এখানে বলেন নাই এখানে অনেক কিছু গবেষণা করার আছে অনেক কিছু চিন্তা করার আছে অনেক কিছু বোঝার আছে আল্লাপা কোরআন দিয়েছেন আল্লাহ তো বলতে পারতেন যে ইকরায়েল কোরআন হে মোহাম্মদ আজকে মহান রাতে লাইল কদরে তোমাকে আমি কোরআন দিলাম ইকরায়েল কোরআন তুমি কোরআন পড়ো আল্লাপা কিন্তু এখানে কোরআন পড়ার কথা বলেন নাই সময় তো ভাই বোনেরা শিক্ষিত মানুষ হিসেবে বুদ্ধিমান মানুষ হিসেবে এই প্রশ্ন কি আমাদের আসে না যে আল্লাপাক দিলেন কোরআন কিন্তু আবার তিনি বললেন না যে আমরা কী পড়বো তিনি শুধুই বললেন তোমরা পড়ো তুমি পড়ো যদি আমরা অর্থ না বুঝি তাহলে এই প্রশ্ন আমাদের ভিতরে আসবে না এবং এই প্রশ্নের উত্তরও আমরা কোনোদিন খুঁজে পাব না এই মুসলমান জাতি কিন্তু আসলে ছিল পড়ার জাতি বোঝার জাতি আপনারা জানেন অমর রিয়াল্লাহ তাল আনহু আমি তো এই পৃথিবীর যত মানুষের ইতিহাস পড়েছে হিস্ট্রি পড়েছি অমর রিয়াল তাল আনুকে আমার মনে হয়েছে ওয়ান অব দ্য মাস্টার আসলে তার চিন্তা চেতনা বুদ্ধি তার ইনোভেশন তার অ্যাডমিনিস্ট্রেশন যে কত উন্নত ছিল আপনারা তার ইতিহাস পড়ে দেখবেন তার জীবনী পড়ে দেখবেন যে আরব জাতি আরব বেদুইন তারা জানতো না কীভাবে ভাত খেতে হবে তারা জানতো না কীভাবে কাপড় পড়তে হবে তারা জানতো না কীভাবে কথা বলতে হবে তারা জানতো না কীভাবে দেশ চালাতে হবে সেই আরব জাতি মাত্র তেইশ বছরে এমনভাবে পরিবর্তিত হয়ে যায় এটা কিসের কারণে হয় কারণ এই কোরআন শরীফ তারা পড়েছিলেন এবং বুঝেছিলেন তারা বোঝার চেষ্টা করতেন এই যে বুঝেছিল এবং বোঝার চেষ্টা করা এটাই হলো আমাদের কালচার ইবনে আব্বাস থেকে একটা কথা আছে যে ওনারা যখন মসজিদ নবীতে এক বন্ধু আর এক বন্ধুর সাথে দেখা হতো তখন বলতেন তাল নুমিন সাহান আসুন আমরা একটু বসে ইমানের কথা বলি এবং তারা কোরআনশিব নিয়ে আলোচনা করতেন কোরআনশিব বুঝতেন সেটা নিজে যা বুঝতেন অন্যের সাথে সেটা শেয়ার করতেন এবং অন্য কাছ থেকে শুনতেন এইটাই নিল তাদের জীবন সমন্ত ভাইয়েরা आखिर सम्पद परीक्षा कर सम्पद नहीं परीक्षा समीक्षा अनुप्राणी आल्लाह अंतरे अल्लाह भीति सृष्टिकारी हादिर समूह कल रगारोटायचार सकाल दस टाय बांगल्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 जेने रही है कबीर तौबड़ा क्षमा दे परमी সলাত ও আলাফিলসলিনবীন মোহাম্মদ আল উম আমলহি ওসহি আজমাইন ওবাদ সম্মানিত ভাই বোনেরা আপনি চিন্তা করুন ব্রিটেনের রানী যদি আপনাকে একটা চিঠি লেখেন আপনি সেই চিঠিটাকে কিভাবে দেখবেন অত্যন্ত গর্ভবরে আপনি সেই চিঠিটা হাতে নেবেন চিঠিটা খুলবেন এবং পড়ার চেষ্টা করবেন রানীর কাছ থেকে আপনার কাছে চিঠি এসেছে আপনি অত্যন্ত সম্মানিত বোধ করবেন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 যে আল্লাপাক আমাদেরকে কোরআন দিয়েছেন কিন্তু সেটা না বুঝলেও পড়লে চলবে আমি বলেছিলাম আল্লাপাক কিন্তু কথা কোথাও বলেন নাই যে আমাদেরকে কোরআন শুধু রিসাইড করতে হবে শুধু পড়তে হবে এটা না বুঝলেও চলবে বরং আল্লাপাক বলেছেন এটাকে তাদাব্বুর করতে হবে তৃতীয় আর এক ধাপ দেখেন আমরা বলি কোরআন শিব তেলাওয়াত করা এই তেলওয়াত শব্দের অর্থটা কি এটা তিলবুন শব্দ থেকে আসছে তার মানে একটার পরে একটা আসে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 আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ পাকের আমরা ওই আতে ফিরে আসি এক আল্লাহ বলছেন তুমি পড়ো কি পড়বো তোমরা আল্লাহ কিন্তু এখানে বলেন নাই এখানে অনেক কিছু গবেষণা করার আছে অনেক কিছু চিন্তা করার আছে অনেক কিছু বোঝার আছে আল্লাহ পাক কোরআন দিয়েছেন আল্লাহ তো বলতে পারতেন যে ইকর এল কোরআন হে মোহাম্মদ আজকে এই মহান রাতে লাইলুল কদরে তোমাকে আমি কোরআন দিলাম এ কোরআল কোরআন তুমি কোরআন পড়ো আল্লাপাক কিন্তু এখানে কোরআন পড়ার কথা বলেন নাই সময় তো ভাই বোনেরা শিক্ষিত মানুষ হিসেবে বুদ্ধিমান মানুষ হিসেবে এই প্রশ্নকে আমাদের আসে না যে আল্লাপাক দিলেন কোরআন কিন্তু তিনি বললেন না যে আমরা কী পড়বো তিনি শুধুই বললেন তোমরা পড়ো তুমি পড়ো যদি আমরা অর্থ না বুঝি তাহলে এই প্রশ্ন আমাদের ভিতরে আসবে না এবং এই প্রশ্নের উত্তরও আমরা কোনো দিন খুঁজে পাবো না এই মুসলমান জাতি কিন্তু আসলে ছিল পড়ার জাতি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 আমার ছেলের জন্য মেয়ের জন্য বউয়ের জন্য সবার জন্য শিক্ষকের জন্য ছাত্রের জন্য সুতরাং এই আয়াতের আরেকটা অর্থ দাঁড়ায় এই মুসলমানদেরকে সব সময় শিখতে হবে ইসলামের সাথে শেখার সম্পর্ক আকাশ বাতাস মাটি ও পানির সম্পর্কের মতো আকাশ বাদ দিয়ে যেমন এই দুনিয়া কল্পনা করা যায় না পানি বাদ দিয়ে যেমন এই দুনিয়ার কল্পনা করা যায় না ঠিক পড়া বাদ দিয়ে ইসলাম কল্পনা করা যায় না পড়া বাদ দিয়ে মুসলমান জাতি কল্পনা করা যায় না একটা বিষয় আপনারা সবাই জানেন সুরাতহাতে আল্লাহ এই দোয়াটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন অকুর রব্বি জিদনি আলমা এবং আপনি বলেন রব্বি আমার প্রভু জিদনি আলমা আমার জ্ঞানকে বাড়িয়ে দিন এই জ্ঞানকে বাড়িয়ে দিন তার মানে হলো এটা দৈনিকের দোয়া ফজরের সময় আমরা যদি এই দোয়া করি রব্বিজিৎনি আলমা ও আল্লাহ তুমি আমার জ্ঞানকে বাড়িয়ে দাও সেই একই দোয়া করছি আমি জহরের সময় তার মানে হল প্রত্যেক দিন প্রতিটা সময় সকালে দুপুরে বিকালে সন্ধ্যায় রাতে মুসলমান হিসেবে আমার জ্ঞান বাড়তেই হবে যদি এই জ্ঞান আমরা না বাড়াই তাহলে কিন্তু আমাদের আল্লাহর প্রতি যে তাকোয়া আছে আল্লাহর প্রতি যে বিশ্বাস আছে সেই বিশ্বাস কিন্তু আমাদের বাড়বে না আল্লাহ আল্লাপাক আরাকে বলেছেন নিশ্চয়ই আল্লাহর বান্দাদের ভিতরে যারা আলেম যারা জ্ঞানী তারাই কিন্তু আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় তারাই কিন্তু সবচেয়ে বেশি মুত্তাকি সুতরাং যদি আমরা কেউ আল্লাহর কাছে যেতে চাই আল্লাহর প্রিয় বান্দা হতে চায় বেশি মুত্তাকি হতে চায় বেশি পরহেজগার হতে চায় তাহলে কিন্তু আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন না করলে কিন্তু আসলে আমল করা যায় না ইবাদত করা যায় না যে কারণে আল্লা নবী বলেছেন যে তলাবুল আইলমে ফরিদতুন আলাকলি মুসলিমিন যে জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ এই জ্ঞান যদি না থাকে তাহলে তো আমরা আমল করতে পারবো না মনে করুন নামাজের কথা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ যে কিভাবে উজু করতে হয় তার কারণ অজুর যদি একটা অংশ বাদ যায় তাহলে আমি যতবার নামাজ পড়ি না কেন আমার নামাজ কবুল হবে না তার কারণ হলো আমার অজু ঠিক হয়নি সুতরাং মুসলমান হিসেবে আমার দায়িত্ব হলো যে কিভাবে অজু করতে হয় সেটা শিখে রাখা কিভাবে কাপড় পাক করতে হয় এটা কিন্তু আপনার আমার সবার জেনে রাখা দরকার শুধু মৌলানাদের জন্য না তার কারণ হলো এই নাপাক কাপড় দিয়ে নামাজ কখনোই হবে না তো বুঝা দ্বারা গেল যে আমাদের প্রত্যেকেই জ্ঞান অর্জন করতে হবে এবং সে জ্ঞান অর্জন সব সময় করতে হবে সকালে বিকালে যেটা আমি আগেই বলেছি রসুলি ফাকসুল্লামের জীবনটা দেখেন তারপরে ওহি আসত সকালে দিনে রাতে দুপুরে এবং ওহির মাধ্যমে এই জ্ঞান বেড়ে যেত ঠিক সাহাবাইকার আমরা দিই আল্লাহ তালা আনহোম যখন ওহি আসতো অনেক সাহাবি সে ওহিটা লিখে রাখতেন তারা মুখস্থ করতেন তারা পরস্পর আলোচনা করতেন তার কারণ হলো যে আন্ডারস্ট্যান্ডিং যদি না হয় যদি এই জ্ঞানটা ক্লিয়ার না হয় তাহলে তো আমরা আমল করতে পারবো না সুতরাং প্রত্যেকটা কাজ কিভাবে করতে হবে নিজেই জানা ফরজ পারেন আপনি যদি রান্না করতে চান ভালো রান্না করতে চান আপনি কি সবসময় ফোন করে আপনার বান্ধবীর কাছে জানবেন যে এটা কীভাবে রান্না করতে আমাকে বলো আপনি কি আপনার আম্মার কাছে ফোন করে বারবার বলেন যে আম্মা কীভাবে ভাত রান্না করতে হয় কীভাবে তরকারি রান্না করতে হয় না আপনি এটা একবারে জিজ্ঞেস করবেন আপনি এটা শিখে নেবেন তারপরে আপনি নিজে নিজেই করবেন কিন্তু দুঃখের বিষয় হল আমাদের মুসলমানদের ভিতরে এই রোগ একটা ঢুকে পড়েছে যে আমি নিজেকে মনে করি না যে আমার এত শেখা দরকার আছে যেহেতু মাসাল্লাহ আমার ধারে কাছে ইমাম সাহেব আছেন মোয়াজ্জেন আছেন আলমোলামা আছেন এখন টিভি হয়েছে টিভিতে ফোন করে জানা যায় পত্রিকায় চিঠি লিখে জানা যায় সুতরাং আমার যদি কোনো দরকার হয় আমি ঠিক ওইভাবে ফোন করে জেনে নেব চিঠি লিখে জেনে নেব কিন্তু আমাদের ইসলামের ইতিহাসে কিন্তু এটা ছিল না আমাদের ইসলামের ইতিহাসে ছিল যে একজন মানুষ হিসেবে একজন পেশাজীবী হিসেবে একজন মুসলমান হিসেবে যার যতটুকু দরকার তার নিজে সেটা শিখে নিতে হবে এবং এইটাই হলো লাইফ লং লার্নিং আজকে যারা পশ্চিমা সভ্যতার ব্যাপারে অত্যন্ত শ্রদ্ধাশীল এর কারণ হলো। যে তারা পড়ে তারা জ্ঞানী জাতি তারা লাইফ লং লার্নিংকে প্রোমোট করেছে এবং তারা এটা করে সেখানে ছেলেরা শিখছে বুড়োরা শিখছে মেয়েরা শিখছে সবাই শিখছে কিন্তু আমরা মুসলমানরা ভুলে গেছি যে আসলে আমাদের ইতিহাস এটা আমাদের নবী সাল্লাহ সাল্লাম শিখিয়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে দেখেন তার নবতের প্রাপ্তি থেকে মৃত্যু পর্যন্ত একটা মিনিটও তিনি ব্যয় করেন নাই শেখা ছাড়া বা শেখানো ছাড়া বা আমল করা ছাড়া আমরা যারা আল্লাহকে ভালোবাসে আমি আগে বলেছি যদি আমরা আল্লাহকে বেশি করে ভালোবাসতে চাই কোরআনের আদেশ মোতাবেক আমাকে জানতে হবে যে সমস্ত ভাই বোনেরা এই প্রোগ্রাম দেখছেন আপনি একটু চিন্তা করে দেখেন যে যদি আমরা এই আয়াত না বুঝে থাকি তাহলে আমাদের তাকওয়া বাড়ানোর কোনো পথ থাকবে না অনেকে আছে এরকম যে যতটুকু শিখছি এগুলো আমল করতে থাকি অত জ্ঞান বাড়ানোর দরকার নেই কারণ জ্ঞান বাড়ানোর দায়িত্ব হলো। আলেমুলামার মুজ্জিনের ইমামের এই দায়িত্ব হলো আপনার আমার প্রত্যেকেরই রসুল সাল্লামের সাহাবাদের ভিতরে যত মহিলা ছিলেন তারা সবাই এত বেশি জ্ঞানী ছিলেন তাদের কাছ থেকে অনেক পুরুষরাও শিখতেন তার কারণ হলো তারা জানতেন যে জ্ঞান অর্জন করা তাদের জন্য ফরজ অনেকে বৃদ্ধা ছিলেন তারপর রসুল সাল্লামের দার্শে আসতেন মসজিদ নবাবিতে তার কাছ থেকে শিখতেন যে সমস্ত মহিলারা জানতেন তাদের কাছ থেকে পড়তেন জানতেন এবং এর কারণে তারা সবাই শিক্ষিত হতে পেরেছিলেন ডক্টর আকরাম জি আনাদবি একটা বই লিখেছেন যে মুসলিম মহিলা মহাদ্দেশ কত ছিলেন সেখানে তিনি প্রায় চোদ্দো হাজারের বেশি মহিলা মহাদ্দেশের নাম উল্লেখ করেছেন সমানিত ভাই বোনেরা এটা হলো আমাদের ইসলাম লাইফ লং লার্নিং আমাদের সবাইকে শিখতে হবে আব্দুল আবদুল্লাবনিল বার থেকে একটা সুন্দর কথা আছে তিনি আরেকজন আলেম ইবনে আবি গাস্তান থেকে বলেছেন যে তুমি জ্ঞানী হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি ছাত্র না থাকো তুমি যদি নিজের ছাত্রত্বকে বন্ধ করে দাও তাহলে তুমি জাহেল হয়ে যাবে তার মানে হলো আমাদেরকে আপনি যত বড়ই জ্ঞানী হন না কেন আমাদেরকে শিখে যেতে হবে পড়তে হবে যদি আমরা মনে করি আমরা তো অনেক শিক্ষিত হয়ে গিয়েছি আমরা পড়া কমিয়ে দিই তাহলে কিন্তু আমাদের জ্ঞান কমতে থাকবে সমন্ত ভাইরা এবং বোনেরা আমরা ইনশাআল্লাহ এই ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করব। আমরা অল্প সময়ের জন্য ব্রেকে যাব ব্রেকের পরে আবার ফিরে আসব। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত সত্যবাদিতা উত্তম চরিত্র সম্পৃতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ আলী শিক্ষাসমূহ কি একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক দার সমূহ সকাল নেজ ও ডিভোর্সলাম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 सकाल सा कथा पूर्वे विद्दे अजानी तात्पर्य अजान शेषे जा ता प्रदान जीवन सफलता कीज कर आल्ला ताला किशे खुशी हान। मुखेर पवित्रतारम आल्लाह के सन्तुष्ट करो फजिलत जान देखाएल প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বিস বাংলায়